আলহামদুলিল্লাহ আলমিনাম আল্লাহুল মুসালীন ও আল্লাহ আলহি তৈয়বিন ও আসহাবিহরিন জামায়াতুল ইমাম মোহাম্মদ ইবন সাউদ আল ইসলামিয়ার শিক্ষার্থী রাবেতা আলম ইসলামীর যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত আজকের বাংলাদেশের সমাজ ব্যবস্থায় খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা অংশগ্রহণকারী বৃন্দ আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি যে আজকে এই এটা মনজ্ঞ অত্যন্ত যৌক্তিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য দারুল মাহরিফের মিলনায়তনে হাজির হতে পেরেছি এই জন্য আল্লাহ শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ খ্রিস্টান মিশনারি বেশ কয়েক শতাব্দী ধরে একেবারে আঠারোশো শতাব্দী ধরে এই বাংলাদেশকে টার্গেট করে তারা শত বছরের পরিকল্পনা নিয়ে খুব ধীরে ধীরে এগুচ্ছে এবং আমরা যারা এই দেশে মুসলমান হিসাবে আছি আমাদের অসচেতনতা নিষ্পৃহ ভাব এবং নির্জীবতার কারণেই পর্দার অন্তরালে এই দেশে খ্রিস্টান মিশনারিরা তাদের অবস্থানকে অত্যন্ত সুদৃঢ় করে ফেলেছে যেটা কল্পনা করা যায় না পর্দার অন্তরালে একটা নীরব বিপ্লব আমাদের জানা নাই আমাদের মতো তারা কোটি লক্ষ মানুষ নিয়ে ইস্তেমা করে না মিছিল করে না মিটিং করে না মানব মানববন্ধন করে না খুব গোপনে তারা কাজ চালিয়ে যাচ্ছে এবং উইকিপিডিয়াতে ক্যাথলিক রোমান ক্যাথলিক ক্যাথলিস অথবা ব্যাপটিজম ব্যাপ্টাইস্ট এই যে তাদের বর্ণনা আছে এটা কিন্তু আপডেট করা হয় নাই কারণ আপডেট করলে এ বাংলাদেশে খ্রিস্টান মিশনারিরা শত বছর ধরে তৎপরতা চালিয়ে কি অ্যাচিভমেন্ট করেছেন কি অগ্রগতি তারা সাধিত হয়েছে মানুষ জেনে যাবে এই জন্য এগুলো আপডেট করা হয় নাই বারবার বলে উনিশশো সালের পরিসংখ্যান দুই সালের পরিসংখ্যান এ জাতীয় কথা বলে কিন্তু একবার আপডেট নাই কিন্তু ভিতরে ভিতরে তারা এই খ্রিস্টানরা এই দেশে মুসলমানদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত লাগিয়ে আমি আপনার বিরুদ্ধে আপনি আমার বিরুদ্ধে আরেকজন আরেকজনের বিরুদ্ধে আমরা এনার্জি লস করে নিজেরা শেষ হয়ে গেছি শত্রুর মোকাবেলা করার শক্তি আমরা হারিয়ে ফেলেছি অথবা আমরা জানিই না এই অবস্থা চলতে থাকলে আগামী একশো বছরে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বিপন্ন হয়ে যাবে বিপন্ন হয়ে যাবে বাংলাদেশ থেকে এমনও হতে পারে বাংলাদেশের কোনো অঞ্চল পার্বত্য এলাকা হচ্ছে বাংলাদেশের দশ ভাগের এক ভাগ ওয়ান টেন্থ কি ভয়াবহ অবস্থা আমি আজ থেকে বেশ কয়েক বছর আগে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে জামেতুল ইমামের শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় এরকম একটা অনুষ্ঠানে বক্তৃতা করেছিলাম এটা এখনো ইউটিউবে আছে বহু বছর আগে আমি একটা ছোট্ট বইও লিখেছি দশ হাজারের মতো কপি ইতিমধ্যে সেল হয়েছে এখন হাতে কপি নাই আজকে যেটা বক্তৃতা করব এটা নতুন আশা রাখি এটার আরো একটু কলে বড় বের করব ইনশাল অধিসত্যর যাতে এদেশের মানুষ সচেতন হতে পারে এবং কর্মকাণ্ড ইতিবাচক কর্মকাণ্ড আমরা গ্রহণ করতে পারি এই দেশে খ্রিস্টানরা পর্তুগিজরা যখন অষ্টাদশ শতাব্দীতে দেশে আসে তখন তারা খ্রিস্ট ধর্ম প্রচারের কাজ নিয়ে আসে একেবারে আস্তে আস্তে তারা আমাদের সমাজের ভিতরে ঢুকে গেছে দিন ছিল তাদের আন্দোলন পার্বত্য চট্টগ্রামে এখন কিন্তু সমতল ভূমিতে এদিন ইসলামিক ইউনিভার্সিটিতে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব এসেছিলেন আমি তার সাথে হালি শহরের এক জায়গাটা প্রোগ্রামও করেছি এই বিষয়ের উপরে তিনি আমার যে তথ্য দিলেন i have become astonished ami obag bishoye hotobibbol hoye gechi je bangladesher jineda kustia magura rangpur nawga lalmonir hat ei somosto elakay christian missioner area notun poddhati niye proselytization jetake at-tanseer at-tanseeria bola hoy krishto ধর্মে মানুষকে অন্তর্ভুক্ত করার প্রয়াস জোরদারভাবে চলছে এতদিন তারা বলতো বাইবেল গুসপেল এখন বলে ইঞ্জিল শরীফ এতদিন তারা বলতো যিশুখ্রিস্ট মাতামেরি এখন তারা যীশুখ্রিস্ট বলে না হজরত ইজা আলাই ইসলাম ওই আমাদের পরিভাষা আমাদের টার্মিনোলজি তারা ব্যবহার করে মাতামেরি বলে না হজরত মরিয়াম ইসলাম ইয়াকুব আলাহ ইসলাম জ্যাকব বলে না ইয়াকুব আলাই ইসলাম সলামন বলে না সলামান আলহ ইসলাম এই এই পরিবাসা ইস্তালাহাত তারা ব্যবহার করছে এবং নতুন যারা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয় তাদেরকে বলা হয় ইসাই মুসলমান এবং তবলিগি জামাতের লোকেরা যাভাবে লাইন ধরে দাওয়াত দে তারা এভাবে গ্রুপ গ্রুপ করে बसी जरा कथा बोलते मोबलाइज करते मोटीट करते यम मानुष ता खूब उच्च वेतने नियोग कर ता व्यवहार कर सहज सरल मानुष जर ईमान बृत्ति दुरबल जर आम कथाह आ मानुषा विभ्रांत हुई ख्रिस्टान जालम धर्मे तो आगे धर्म विश्वास ईमान अंग আহমন্তমানের অঙ্গ অথবা তোমরা তো কোনোদিন ঈসা আল ইসলাম সম্পর্কে জানতে চাও নাই কোরআন শরীফের যে যে জায়গায় হজরত ঈসা আল ইসলামের প্রসঙ্গ আসে ওগুলো তারা পেশ করে এই যে তোমাদের কোরআন শরীফে তো আমাদের আমাদের নবীর কথা আছে এখন তোমাদের নবী হজরত মোহাম্মদ শ্রেষ্ঠ নাকি আমাদের নবী হজরত ইসা আল্লাহ ইসলাম শ্রেষ্ঠ সহজ সরল কথা মানুষকে বুঝায় তারপরে বলে তোমাদের নবী মোহাম্মদ সাল্ল ইসলামের মা আমেনা আমেনার নামে তো কোরআন শহী কোনো আয়াত না কোনো সুরা নেই আমাদের নবী মরিয়ম আল্লাহ ইসলাম সম্পর্কে তো কোরআন সহী সুরে আছে হয়তো তোমাদের কীতে পদ আমাদের কথা আছে এভাবে সহজ সরল মানুষকে প্রতারণায় ফেলে তারা খ্রিস্টান বানিয়ে নিচ্ছে আমি গত বছর নওগাঁ রাজশাহী রোড দিয়ে যাচ্ছি রাস্তার কিনারে বিলের মাঝে আমি দেখলাম এটা নতুন গির্জা যেহেতু আমি এই ফোনের ছাত্র ইতিহাসের ছাত্র সভ্যতার পাঠক আমি একটু থমকে দাঁড়ালাম যে দেশে ইসলাম পর্যন্ত ভালোভাবে আচরিত হয় না সে দেশে নতুন নতুনরূপে গির্জা अपनी चट्टामे हाँटें ना चट्टामे अपनी जुबली रोड दिए हाँटें जुबली रोड डान पशे गिर जमालखान दिए हाँटें डुकले पासे कैथलिक गर्जा ए पासे बेप्ट कत कत गिरजा अच्छे छोटफियाखंड पेपट बासखाली बाशखाली डुकते ही साधनपुर पर रास्तार पूर्व पशे जंगलर भरे চার্চ খুব নীরবে তারা কাজ করে যাচ্ছে আমরা আসি ঝগড়ায় আমরা আসি হাত উপরে বাঁধব না নিচে বাঁধব আমিন বিল জাহের না আমিন এই ঝগড়ায় আমরা ব্যস্ত কিন্তু খ্রিস্টানরা ইন স্পাইট অফ দেয়ার পিটি দে ডিফারেন্সেস দেুগেদার ফর দি ফিলিটাইজেশন খ্রিস্টানদের ভিতরে মতভেদ আছে রোমান ক্যাথলিক ব্যাপটিস্ট প্রটেস্ট্যান্ট অনেক গ্রুপ আছে তারপরেও এই ব্যবধান শুনতেও তারা খুব নীরবে কাজ করে যাচ্ছে খুব বড়ো ধরনের কোনো সম্মেলন করে না করলে তাদের নিজস্ব এলাকায় করে যাতে মানুষের চোখে পড়ে যে এখানে তো সম্মানের খ্রিস্টান হয়ে গেল এভাবে করে না তারা প্রথম টার্গেট করেছে করেছিল পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম বিশেষ করে আমি রাঙ্গামাটিটাকে ফোকাস করার চেষ্টা করব Rangamati was a contesting ground for the kings of Tripura and Arakan. বহুদিন ধরে এই পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি ত্রিপুরার রাজা এবং আরাকানের রাজার মধ্যে যুদ্ধ চলেছে কে রাঙ্গামাটি দখল করবে। এবং 1737 সালে শের মুস্তাফা খান এ ট্রাভেল লিডার টু রিফিউজ উইথ দ্য মুগলস 1737 খ্রিস্টাব্দে মোস্তাহান নামে একজন উপজাতীয় নেতা মুঘলদের সাথে হাত মিলায় এবং মুঘলদের আন্ডারে চলে আসে ষোলোশো ছাপ্পান্ন ইংরেজিতে মুঘলদের আন্ডারে চলে আসে ১৬২৬ ছাব্বিশে জহিউদ্দিন মোহাম্মদ বাবর ভারতে আসেন এর পরপরই নাঙ্গামাটি মুঘলদের আন্ডারে চলে আসে আজকে যারা বলছে আদিবাসী খুব খেয়াল করবেন আদিবাসী শুনতে সুন্দর सुनते खूब भलो लगे आदिवास पुराना क्यों एप ओरिजिन अथवा आदिवास शब्द पीछे विशाल एक षडंत्र लुकियाारलि प्रथम आलो बार बार आदिवास खुद बांग्लेश गवर्नमेंट बोलता ता आदिवास नया क्षुद्र निीगुष्टी स्मल एंथ्रोपोलजिकल सेक्ट तरागोष्टी चकमा मारमा खुई अनेक जी बोम তাদের জাতি আমরা তো দাবি করি পার্বত্য চট্টগ্রামের আদিবাসী বাঙালি অরিজিনাল মানুষ যদি হয় বাঙালি এই সমস্ত লোকেরা যাদেরকে আমরা বলি চাকমা মারমা তঞ্চঙ্গিয়া ত্রিপুরা পাঙ্কুয়া লুসাই খেয়াং মারমা রাখাইন চাক ভম, খুই এই সমস্ত মানুষরা এই দেশের অরিজিনাল বাসিন্দা নয় দেভ মাইগ্রেটেড ফ্রম ডিফারেন্ট এরিয়াস ভিয়েতনাম কম্বোডিয়া বার্মা আরাকান এই সমস্ত এলাকা থেকে তারা এসে বসবাস করেছে তারা আদিবাসী নয় আদিবাসী যদি স্বীকৃতি পায় তাহলে জাতিসংঘ একটা রেজলিউশন আছে পৃথিবীর আদিবাসীরা কিছু বেশি সুযোগ সুবিধা পাবে যে সুযোগ সুবিধাগুলো একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ এই জন্য বাংলাদেশ গভর্নমেন্ট প্রথম আদিবাসী বললেও এখন একবারে সার্কুলার দিয়ে বলে দিয়েছে গ্যাজেট করে যে পার্বত্য চট্টগ্রামে যারা বাস করেন তার ক্ষুদ্র নিরগোষ্ঠী তারা আদিবাসী নয় কিন্তু আদিবাসী প্রমাণ করার জন্য উঠি পড়ে লেগেছে বিশেষ করে সুলতানা কামাল আমি আজকে টেলিভিশন তার একটা বক্তব্য শুনলাম খুব উঠি পড়ে লাগছেন তাদেরকে আদিবাসী ঘোষণা করার জন্য আফসোসের কথা হচ্ছে এই समतलेा आज खबर हम नहीं अंत छोटो अफसोस अंत छोटो आपा मुसलमान बोले दाबी करी समतलेस करी एक पलिटिकल आइडियोलजी थकते विशेष को दल कर्मी होते विशेष को दल के महब्बत करते विशेष को सहेब खलीफ हमें होते मुरीद होते कि আমার বীরসারাও তো দুনিয়াতে আরো পির আছে আমার রাজনৈতিক দল আমি যেটা করি আমারটা খুব ক্যাডার ভিত্তিক দল আমারটা গ্রামেগঞ্জে গঞ্জে চেইন অফ কমান্ড আছে কিন্তু আরও তো ক্ষুদ্র ক্ষুদ্র দল আছে তাদেরও কিছু সমর্থক আছে তারাও তো মানুষ সবাই মিলে কাজ করব একযোগে আন্দোলনের ঝাপিয়ে পড়ব এই মানসিকতা আমাদের অত্যন্ত ক্ষীণ এবং দুর্বল এবং আমাদের কলি যায় জায়গা নাই অন্য মানুষকে কলিজে জায়গা দেওয়ার মতো অবস্থা আমাদের নাই এটা আমাদের এটা ঐতিহ্যগত এই ভূখণ্ডে আমরা যারা বাস করি আমাদের কলিজাটা ছোট সে যত বর উপরে যায় দলীয় বিবেচনা সব জায়গার দল দলের উপরে উঠতে পারে না সমস্ত চিন্তা আজরা আন্দোলন দলভিত্তিক জহিদ্দিন মোহাম্মদ বাবর এই ভারতে এসে যখন মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন বেশি করতে পারেন নাই কয়েক বছর পরে তিনি মারা গেলেন তিনি মারা যাওয়ার সময় শীত করে গেছেন তুজুকে বাবরীতে আছে বাবর নামাতে আসে যে আমি যদি দেশে মরি আমারে তোমরা দেশের মাটিতে কবর দিও না আমাকে কবর দিবা আফগানিস্তানের কাবুলে চারিদিকে ফুলের বাগান প্রশ্রবণ ধারা এই পার্বত্য এলাকায় আমি আবার বাকি জীবন আমি কবরে থাকতে চাই এরকমটা জায়গায় কেন ভারতের বুকে যারা বাস করে তাদের আবিষ্কারের নেশা নাই আবিষ্কার করতে চায় না রেডিমেড খেতে চায় তাদের ফুলের প্রতি পুষ্পের প্রতি তাদের কোনো আকর্ষণ নাই তাদের বাড়ির সামনে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কোনো পুষ্প নাই কোনো ফুল নাই দ্বিতীয়ত এক হাড়িতে এক পাতিলে রান্না করে সব আত্মীয় স্বজন মিলে বাবা মা ভাই বোন জ্যাটা সাসা সবাইকে মিলে এক পাতিলি এক রান্না করে খেতে কি অনাবিল আনন্দ পাওয়া যায় ভারতের জনগণ তা জানে না সেপারেট হয়ে যেতে চায় যত স্যাপারেট হতে চায় সাসা থেকে স্যাপারেট জ্যাটা থেকে স্যাপারেট ভাই থেকে স্যাপারেট মা থেকে স্যাপারেট শুধু টোনাটনি শহরে এসে এটা ছোট্ট বাসা নিয়ে থাকতে চাই এটা আমাদের চরিত্র এই জন্য জহিউদ্দিন মোহাম্মদ বাবর যখন আগ্রাতে মারা যান একটা মর্মরপাতরের প্যাকেটে যেটাকে ইংরেজিতে বলা কাসকেট প্যাকেটে তার লাশ রাখা হয় মাটিতে দফন করা হয় আগ্রা থেকে কাবুল পর্যন্ত যখন রোড ক্লিয়ার হয়ে যায় নিরাপদ হয়ে যায় তখন তা ওনার লাশ আগ্রা থেকে কাবুল নিয়ে ওনাকে দফন করা হয় এই আমার মনে হচ্ছে এর পিছনেও কোন খ্রিস্টানদের ষড়যন্ত্র আছে কিনা যে মুসলমানরা যাতে এই সমতলে কোনোদিন এক পয়েন্টে ইসলামের নামে কোরআনের নামে ইসলামী খেলাফতের নামে এক হতে না পারে এর পিছনে কোন খ্রিস্টানদের ষড়যন্ত্র আছে কিনা আমার সন্দেহ হয় সন্দেহ হয় আমার আজকে আপনি অবাক হবেন আজ থেকে দুশো বছর আগে উভয় বাংলায় পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ ধর্মান্তরিত খ্রিস্টান ছিল এক লক্ষ জন এর মধ্যে বাংলাদেশে ছিল পঞ্চাশ হাজার আজ থেকে দুশো বছর আগে ইংরেজরা যখন দেশে আসে তখন বাংলাদেশে খ্রিস্টানের সংখ্যা ছিল পঞ্চাশ হাজার ভারতে ছিল ষাট হাজার উনিশশো একানব্বই এসে খ্রিস্টান দাঁড়িয়েছে চার লাখ দুশো বছরের ব্যবধানে উনিশশো একানব্বই ইংরেজিতে এসে এদেশে খ্রিস্টান দাঁড়িয়েছে চার লাখ आगामी बचरे ये ख्रीटान संख्या दाड़े एक कोटी एक कूटी जे समस्त ख्रीस्टान मोबालिक एदेश अगस्टिनियन डोमिनिकान फ्रांसिजम जैसाइट ये अन्तम आो अबा कर मत सतरश शो तिरानब्बे ख्रीस्टब्दे ये মিশনারিদের একটা শক্তিশালী দল বাংলাদেশে আসে আপনি জি সির মোড়ে যাবেন এদিক থেকে ডাল মার্ফ থেকে জিস এর যাবেন যাওয়ার আগে হাতের বাম্পাস আপনি দেখবেন ওয়াই এম সি ম্যান ক্রিস্চিয়ান অ্যাসোসিয়েশন আমার আমার মাথার উপরে ইয়ং ম্যান খ্রিস্চিয়ান এসোসিয়েশন পৃথিবীর কোন দেশ থেকে যদি কোন খ্রিস্টান বাংলাদেশে আসে তাকে হোটেলে থাকতে হবে না তাকে হোটেলে থাকতে হবে না ওয়াই এই আছে তো তো ওয়াই কি কাজ করে ছাত্রদের পড়ায় কোচিং করায় ইংরেজি শিক্ষা দেয় এটা সাইনবোর্ড ইয়ংম্যান ইয়ং উইমেন ইসলাম ইউনিভার্সিটি যে ক্যাম্পাস চট্টগ্রামের ক্যাম্পাস এই যে প্যারেটমার্ট প্যারেটমার্টের পূর্ব দিকে যে রোড আছে হাতের ডানে কয়েকটা বাড়ি বাইবেল প্রচার কেন্দ্র পুরো চট্টগ্রামে তারা আছে কেউ জানে না এ খবর আমাদের নাই নিজ দিয়ে হাঁটি উপরে চোখ তুলে থাকায় না আমাদের হৃদয়কে বড় করতে হবে আমরা যে যে দল করি না কেন আমাদের দল থাকবে আমাদের আলাদা মাসলাক থাকবে কেউ এ দল করব কেউ সেই দল করব কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা সবাই কালামেতেই এবার অনুসারী এবং ইসলাম কোরআন আল্লাহ রেসালত নবুবত এর ভিতরে কোনো একতলাফ নাই এটাকে আমাদেরকে আফহল করে তুলতে হবে আঠারোশো সনে এখন ২০১৪ বাংলাদেশে डर उलियम कैरि सहबाई कराम नक्श कदम मत चलते असलाफ अकबरिदीन ए नक्श कदम मतलब हुजूर अक्रम सल्लासम जमन विदिहजर भाषण शाहिदुल गए जरा शाहेद ता गए का दावत पहुँचे पोचान धारावाहिकतांगलेशे বাংলাদেশ তো অরিজিনালি রাজা গণেশের দেশ এ দেশে দাঁড়িয়ে রাখলে আড়াই টাকা ট্যাক্স দিতে হতো এক জামানায় কোরবানি করা যায় না মসজিদ তৈরি করা যায় না যে দেশে এই দেশে তাওয়াত ইসলামী আন্দোলনের কারণে চোদ্দ কোটি মানুষের দেশ পঁচাশি ভাগ মানুষ মুসলমান হিসেবে আমরা পরিণত হয়েছে এ দেশে সাহাবাই এক দেশ থেকে আরেক দেশে গেছেন তাওয়াত নিয়ে আর ফিরেন নাই চট্টগ্রাম হয়ে চিন গেছেন সাহাবা যে চট্টগ্রাম টাচ করে তারা সিন গেছেন সিনের ক্যান্টনে মসজিদ আছে গাছের মসজিদ এখন সাহাবায়ামদের তৈরি এ ফলি শাহিদুল দেওয়ার জন্য সেই স্প্রিট সাহাবায়ামদের সেই দিলি তাড় আমাদের ভিতরে এখন জাগ্রত করতে হবে না হলে আমরা এই ফিতনার মোকাবেলা করতে পারব না আঠারোশো সনে ডক্টর উলিয়াম কেরি এই ভারতে এসে কলকাতায় এসে তিনি ফোর্ট কলেজ করলেন কলেজের প্রিন্সিপাল পিএইচডি ডিগ্রি হোল্ডার মাটি কাটতেন ফসল করতেন মানুষের মাঝে খ্রিস্টান ধর্ম প্রচার করতেন তার প্রিন্সিপালগিরি করা মাস্টারি করা এর পিছনে ছিল মানুষকে ধর্মান্তরিত করা এবং তিনি তখন বাংলা বর্ণমালা বের হয় নাই আজ থেকে দুশো বছর আগে অ আ ক হ বইতে ছিল বা হাতে লেখা ছিল বর্ণমালা বের হয় নাই তিনি ইংল্যান্ডে অর্ডার দিয়ে এত বড় অ এত বড় ক এত বড় হ এত বড় ল তৈরি করে ছাপাখানা আনি বাইবেলকে তিনি বাংলা ভাষা শিখি ডক্টর উইলিয়াম কেরি বলা হয়ে তাকে বাংলা ভাষার উদ্ভব বিকাশে আধুনিকীকরণে যার সবচেয়ে বড় অবদান অন্যান্যদের মধ্যে উইলিয়াম কেরি অন্যতম অথচ উইলিয়াম কেরি যে ফরেনার তিনি এদেশে এসেছেন বাইবেল প্রসারের জন্য আঠারোশো শনি এবং আমাদের বাংলা ভাষায় আজ থেকে দুইশো বছর আগে কোনো নহুসরফ ছিল না কোনো গ্রামার ছিল না তিনি প্রথম ইংরেজির আদলে প্রত্যয় তারপর সমাস এগুলো ইংরেজি ভাষার আদলে বাংলা ব্যাকরণ তৈরি করেছেন প্রথম উইলিয়াম কেরি ওনার কবরও আছে পশ্চিমবঙ্গে এবং তিনি জীবনে জীবনটা অক্ষ করে দিছেন এবং তার বইয়ের নাম কতোপকতন ইতিহাস মালা অর্থাৎ তিনি ইংলিশ স্পিকিং পিপুল তিনি ইংরেজি ভাষাভাষী মানুষ তার বইয়ের নাম কত অপকতন ইতিহাস মালা এ ধারাবাহিকতায় তারা দেশে এসে অবস্থা এমন হয়ে গেছে যে গত ২০ বছরে বারো হাজার উপজাতীয় পরিবার এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৈরি রিপোর্ট আমার দেশে বেরিয়েছে বারো আট দুই হাজার এগারো হাজার উপজাতীয় পরিবার ধর্মান্তরিত হয়ে গেছে পার্বত্য চট্টগ্রামের ভিতরে বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি তিনটা পার্বত্য জেলা এই জেলার ভিতরে এমন কিছু মানুষ আছে সাদা লুহ একেবারে সাদা সিধা অন্তর বুঝে দিলেই বুঝে বুঝে দিলেই বুঝে মার নাই বাঙালিদের ভিতরে যে জিলিপ্রি পেজ আছে ওই পেঁজ পার্বত্য এলাকার মানুষদের ভিতরে নাই সহজ সরল অনাড়ম্বর মানুষ তারা বুঝে দিলেই বুঝে কিন্তু বাংলাদেশ স্বাধীন হলো আজকে কয় বছর এর আগে গেছে পঁচিশ বছর পাকিস্তান আমাদের উপরে যে দায়িত্বে ছিল ফলি বাল্লিক শাহিদুল হায় বা এটা আমরা পালন করি নাই বড় বড় মাদ্রাসা করেছি বড় বড় ওয়ায়েস হয়েছে পারবর্তী চট্ট আমি আমরা চিন্তা করি নাই শুধু আমি একটু ইতিহাসের থেকে একটু আভাস পাচ্ছি আমাদের বাংলাদেশের বিখ্যাত আলেম ফরিদপুরের হজরত মালাসমসুল ফরিদপুরই ঙ্গা মাদ্রাসার মহতমেম ওনার জীবনে আমার কাছে আসছে আমি ওখানে দেখছি যে সাতচল্লিশ পাকিস্তান হওয়ার পরে মনীষী লোক পাঠিয়েছিলেন পার্বিত্য চট্টগ্রামে কিছু ইসলামের দাওয়াত কোন জমানায় আর কোনো মানুষ উঠে নাই আমরা নিজে নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি আল্লাহর কাছে আমাদের মতো জবাব দিতে হবে আমাকে इसलमिक फाउंडेशन विश्वकोषर परिचालक मौलाना आब सईद उमर आली सहेब और हूम हमें एक समय तबलीगी जमाते आफ्रिका एक लोक आनी ट इजतेमार खास बोटे के बोल क्या दिन आल्लर दरबार अपन विचार देव क्यों देवी आलहमदुल्लो दावा मुसलमानी सीधे संतान पे आलोर दिशा पे কিন্তু আমার বাবা আমার চাইতেও আরো সফট কর্নার ছিলেন অন্তর নরম ছিল বুঝে দিলে বুঝতেন আমার বাবার কাছে কেউ ইসলামের কথা নিয়ে আসে নাই আমি আশি বছর পর্যন্ত বাবাকে থেকেছি আমার বাবার সামনে ইসলামের দাওয়াত আসে নাই আমি একথা নিশ্চিত আমার বাবার কাছে দাওয়াত পসে তিনি গ্রহণ করতেন আপনারা তো আমার বাবার কাছে জান নাই পার্বত্য চট্টগ্রাম আমরা কেউ যাই নাই বেশি দায়িত্ব চট্টগ্রামের লোকদের আমার এই বই পুরো বাংলাদেশে গেছে তারা বলছে আপনার এই বই পড়ে আমরা গ্রুপে স্টাডি করেছি আমরা ঢুকি নাই আজ থেকে দশ বছর আগে আমি ফটিয়া মাদ্রাসার পার্ট টাইম খণ্ডকালীন শিক্ষক ছিলাম আমার দাওয়াত ছিল ওই ফেনিটেনের ওদিকে কোথায় মলাহারুল ইসলাম আদি সাহেব আমাকে বললেন যে আমার একটা দাওয়াত আছে লঙ্গু লঙ্গ রাঙ্গামাটি থেকে ইঞ্জিন চালিত নৌকায় দু ঘন্টা লাগে যে তোমাকে যেতে হবে স্পিড বোট অথবা ইঞ্জিন চালিত নৌকায় যাবে আমার লাগছে আমার দাওয়া বলো মানা করি দাও খুব জরুরি তো আমি গেছি এত ভিতরে আমি আর কোনোদিন যাই নাই দুই ঘন্টা ইঞ্জিন চালিত পথ পাহাড়ের কোলে কোলে গির্জা হাই রে মসজিদের মিনারা দেখা যায় না গির্জার মিনারা দেখা যায় তারপর লঙ্গ তো পৌঁছো না মাদ্রাসা ইসলাম যতটুকু পৌঁছছে ভান্ডারি তরিকার ইসলাম বাজায় ইসলাম পৌঁছছে বান্ডারে ইসলাম পৌঁছছে কাদিয়ানি কাদিয়ানি আমরা যাই নাই আমাদের যাবার টাইম নেই আল্লাহর দরবার আমাদের জবাবদিহি করতে হবে ২০ বছরে তিন পার্বত্য জেলায় রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবনে একশো চুরানব্বইটি গির্জা তৈরি হয়েছে ওয়ান নাইন এবং কেবল খাগড়াছড়িতে আছে তিয়াত্তরটি গির্জা চার্চ गिरजारोर रााटी शहर साइटे गिर एक हजार छश नब्बे उपजा खान बनिए फिल्म খ্রিস্টান বানিয়ে ফেলেছে উনিশশো চৌষট্টি আগে আমার জন্ম উনিশশো উনষট্টি 1950 নাইনটিন ফিফটি নাইনে আমার জন্মের বহু পরে ১৯৬৪ চৌষট্টি সনে কক্সবাজার যাওয়ার পথে যে মালুমঘাট চকরিয়ার পরে যা মালুমঘাট একজন খ্রিস্টানও ছিল না একজনও সাত সাগর তেরু নদীর পার থেকে डॉ बी गी अलसन आठत्र बस जबत हॉस्पिटल डाक्त सार्जन चट्ट्राम मेडिकल कलेज रुगी ना आने मानस ख्रिस्टर मेमोरियल हॉस्पिटल नहीं जित एगल चो जटिल रोग अलसन करतरे कम खम्म प्रसार करत चल्लिस हजार ख्रीटान पल्ली मालूम घाटी गेसित हो মাদ্রাসা আছে হায়দারের নাসি এই সেই মাদ্রাসা আছে মাদ্রাসা ঢুকার সময় হাতের বামে মাঝে সুদৃশ্য দালাল তো সব দেশে আছে দুর্বল ইমানের মানুষ সব দেশে আছে এদেরকে নিয়ে টাকা পয়সা দিয়ে সন্ত্রাসী দিয়ে মানুষকে ধর্মান্তরিত করে এটা একটি খ্রিস্টান রাজ্য বানানোর সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এই খ্রিস্ট ধর্ম মিশনারিরা তৎপরতা চালাচ্ছে আপনি অবাক হবেন পার্বত্য চট্টগ্রাম আমি যে রিপোর্ট লিখিয়ে এনেছি এগুলো উনিশশো একানব্বই সনের স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান শুধু রাঙ্গামাটি নিয়ে আপনাদের বলি রাঙ্গামাটিতে ১০টা উপজেলা আছে পাঁচ লক্ষ আট হাজার মানুষ বাস করে বায়ান্নভাগ পাহাড়ি আটচল্লিশ বাঘ নন পাহাড়ি বাঙ্গালি হিন্দু এগারোটা উপজাতি আছে মোট উপজাতি আরও বেশি আছে সাত হাজার উপজাতি আছে এরপরে চাকমা মারমা আতঙ্কের বৌদ্ধ আছে মুসলমান আছে উনচল্লিশ বাঘ হিন্দু আছে পাঁচ পাক খ্রিস্টান আছে ওয়ান আজ থেকে তেইশ বছর আগে প্যাগোড়া আছে বারোশো তিরিশটা পেগোড়া মানে বৌদ্ধদের ধর্ম উপাসনালয় মসজিদ আছে এক হাজার উনষাট আছে ১৬টা তেইশ বছরের ব্যবধানে হিন্দু বৌদ্ধ মুসলমানদের ফেলে অতিক্রম করে এখন খ্রিস্টানরা পার্বত্য চট্টগ্রামে প্রধান ধর্ম এগুলো কেউ জানে না দুনিয়ায় এগুলো স্বরাষ্ট্র মন্ত্রালয়ের কাছে রিপোর্ট আছে গভর্নমেন্টের কাছের রিপোর্ট আছে ধারণার সময় প্রকাশ করতে পারে না এগুলো করলে ইউরোপীয় ইউনিয়নের সাহায্য বন্ধ আমেরিকার সাহায্য বন্ধ ব্রিটেনের সাহায্য বন্ধ পদ্মা সেতুতে এডিবি ওয়ার্ল্ড ব্যাঙ্ক সাহায্য পাওয়া যাবে না এই তারা বেশি বলে না আপনি দেখবেন রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন ঢুকতে একবার ঢুকার আগে চেকপোস্ট আছে চেহারা দেখে আমি বহু মাহফিল করতে গেছি চেহারা দেখে এরা কোন ট্রাইবাল পিপল কিনা এরা কোন বাইট থেকে কোরিয়া থেকে ইংল্যান্ড থেকে আসছে কিনা দেখে বাঙালি কিনা রাত্রে থাকবেন কিনা জিজ্ঞাসা করে কেন সরকার চেষ্টা করে যাতে এই পার্বত্য চট্টগ্রাম নিয়ে কোনো ধরনের কোনো ষড়যন্ত্র না হয় এবং আপনারা যারা নিয়মিত বাংলা পত্রিকা পড়েন বা ইংরেজি পত্রিকা পড়েন তারা জানেন এই বান্দরবন থেকে বেশ কিছু বিদেশিকে জেলা প্রশাসক ডিপুটি কমিশনার ২৪ ঘন্টার মধ্যে তোমাকে বান্তরবন ত্যাগ করতে হবে এরকম অর্ডার দিয়েছে গ্রেপ্তার করে নাই যেহেতু তাদের গোনা শক্ত গ্রেপ্তার করে নাই তারা করে কি ওই চাকমা পরিবারে মারমা পরিবারে তনসঙ্গা পরিবারে আলাদা আলাদা মিটিং করে এই দেশটাকে আলাদা করার জন্য খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য তারা গোপনে মন্ত্রণা দেয় এগুলো বাংলাদেশ সরকার ধরি এদেরকে বের করে দেয় গোয়েন্দা আছে বের করে দেয় এখন তিন পার জেলায় हिंदू बौद्ध मुसलमान तुलन ख्रीटान धर्म मानस सब चेस्टी रांगामाटी ढुकले विशाल अफिस यूएनडीप यूनिटेड नेशन डेभलपमेंट प्रोग्राम चट्टग्राम शहर रास्ता घाट नहीं चट्टे ये राटर दस टापज भास्ता रोड कर दीचे यूएनडीप तर परिकल्पना हम आगामी पंचाश बस অথবা আরও যদি বেশি সময় লাগে অধিকাংশ মানুষ যদি তারা খ্রিস্টান বানাতে পারে বাঙালিদেরকে যদি পার্বত্য এলাকা থেকে উচ্ছেদ করা যেতে পারা যায় তাহলে এটা খ্রিস্টান রাজ্য বানানো একেবারে সহজ রাঙ্গামাটির সাথে রাঙ্গামাটির পশ্চিমে চট্টগ্রাম রাঙ্গামাটির উত্তরে ত্রিপুরা রাঙ্গামাটির দক্ষিণে বান্দরবন রাঙ্গামাটির পূর্বে দুটো বিদেশি রাষ্ট্র আছে একটা মায়ানমার একটা মিজোরাম ভারতের উই পারে ইন্ডিয়ার গভর্নমেন্ট নয়টা এনজিওকে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনকে কালো তালিকাভুক্ত করেছে যে এদেরকে এই মিজোরাম মেঘালয় সেভেন সিস্টার যেগুলো আছে ওখানেও খ্রিস্টান আছে রাঙ্গামাটি খ্রিস্টান বর্ডারে ওইপারে মিজোরামও খ্রিস্টান এখানে এনজিও কাজ করে ওখানে এনজিও কাজ করে একই এনজিও রাঙ্গামাটি শাখা মিজোরাম শাখা উভয় কাজ করে তাদের পরিকল্পনা হচ্ছে পঞ্চাশ বছর হোক একশো বছর হোক অধিকাংশ মানুষ যদি খ্রিস্টান করা যায় পার্বত্য এলাকাকে যদি বাঙালি শূন্য করা যায় আরেক পলিটিক্স বাঙ্গালি শূন্য করা যায় বর্তমানে ছিয়াশিটি গুচ্ছ গ্রামে ছাব্বিশ হাজার দুইশো বিশটি পরিবার আছে বাঙালি এগুলি উচ্ছেদ করা যায় উচ্ছেদের আন্দোলন শুরু হয়েছে আগুন ধরায় লুট করে নিয়ে যায়। যায়স করে ফেলে মানুষ মনে করে যে ভূমিতে। এমন তারা রেশন পায় পঁচাশি কেজি করে পায় এক মাসে যে শুধু বাঙ্গালি পাহাড়ের ভিতরে গভীর জঙ্গলের ভিতরে আছে এবং ষড়যন্ত্রকারীরা এনজিওরা মিলে বাঙালিদেরকে পাহাড় থেকে নামিয়ে আনার একটা চক্রান্ত করছে কতটুকু সফল হয় জানি না আমরা অসচেতন হলে সফল হবে তারা যদি সফল হয় এটি খ্রিস্টান ধর্ম ধর্মান্তকরণও যদি চলে তাহলে এক সময় দাবি উঠবে যে পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করে গণভোট দাও জনগণের ইচ্ছার প্রতিফলন হোক তখন জাতিসংঘে গণভোট দেবেল বি হ্যাল দুর্বুতিমোর মতো ইন্দোনেশিয়ার পশ্চিম তিমুর পূর্ব তিমুর পূর্ব তিমুর আগে থেকে একটু খ্রিস্টান ছিল ইন্দোনেশিয়ার মুসলমানরা আমাদের মতো অসচেতন নিজেরা নিজেরা ঝগড়া করে এনার্জিটা লস করে ফেলে সম্মিলিত শক্তি দিয়ে বাতিলের মোকাবেলা করো তাহুদের কণ্ঠরুদ্ধ করে দাও এই ফিকিরে তারা নাই সারে দুনিয়া এইসাইদকে জদমে এটা কিতাবও আছে দুনিয়া এই সাইদকে দি ওয়ার্ল্ড আন্ডার দি গ্রিপ অফ খ্রিস্চানিটি এই পূর্ব তিমুড়ে আস্তে আস্তে দাওয়াতি কাজ করি খ্রিস্টানরা বসা দিয়ে করি দি খ্রিস্টানরা শুধু দাওয়াতি কাজ মুখে করে না আমরা তো দাওয়াতি কাজ করি শুধু মুখে কেবল আমরা দাওয়াতটা দিয়ে আসি তারপরে শেষ খ্রিস্টানরা সেটা করে নাই আমার কাছে বিশাল তথ্য আছে তথ্যের ভান্ডার আছে আমার কাছে কেবল লাঙ্গামাটিতে উনষাটটা এনজিও কাজ করে গভর্নমেন্ট লিস্টেট ডিসির কাজ? ন্যাশনালী অক্ষরে বাচ্চাদের শিক্ষা দেওয়া গভর্নমেন্ট বিরুদ্ধে কাজ আদিবাসী আদিবাসা চাকমা মারমা এ ভাষাগুলো আদিবাসা উদ্ধার করা এইডস এর বিরুদ্ধে কাজ এইডস দমনের কাজ করা ছোটো বাচ্চাদের প্রশিক্ষিত করা কুটি শিল্প করা এবং কোন মেধাবী ছাত্র যদি পাওয়া যায় এনজিওরা নিয়ে নেবে যে আমি তোমাকে টাকা দেব তোমার বাচ্চাকে কাজ করতে হবে না পাহাড়ে জুম চাষ করতে হবে না তোমার মেয়েটাকে দাও তোমার বাচ্চাকে দাও ওরা নিজেরা পড়াবে এস এসসি এস এস সি পাশ ভালো রেজাল্ট করে ডাক্তার বানাবে এদেশে বানাবে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে অফিসার বানাবে টেন কোটা আছে পার্বত্য কোটা একই নম্বর পেয়ে আমি বিসিএস অফিসার হতে পারি না একই নম্বর পেয়ে একজন চাকমা হবে চাকমাদের দের জন্য কোটা আছে টেন ফল ফলে আপনি দেখবেন মেজর জেনারেল পাহাড়ি লোক ডিসি এসপি এই চট্টগ্রামের নবকুমার ত্রিপুরা এখন তিনি পার্বতীয় চট্টগ্রাম বিষয়ক মন্ত্রালয়ের সচিব সব জায়গায় তারা ঢুকে গেছে টেন পার্সেন্ট কোটা দিয়ে এবং আরো যদি মেধাবী বাজার তার বাড়ি স্টাডি করার জন্য বাইরে নিয়ে যায় দুই হাজার আট মে ডেনমার্কের কোপেন হ্যাগেন শহরে আন্তর্জাতিক খ্রিস্টবাদের একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয় বৈঠকে তারা জন সদস্য কমিটি গঠন করে এর নাম দেয় চিএসটি কমিশন চিটাং হিলটেড কমিশন এটা জাতিসংঘের কোনো কমিশনও নয় বাংলাদেশের অ্যাপ্রুভ কোন কমিশনও নয় এটা হচ্ছে আন্তর্জাতিক খ্রিস্টানদের একটা কমিশন ডেনমার্কের কোপেন হ্যাগেনে অনুষ্ঠিত হয় তারা এখানে আসছে প্রাকৃতিক সম্পদ কী আছে এগুলো দেখবে তারপর তারা দাবি করছে যে বাঙালিরা পাহাড়ের ভিতরে মশার কামড় খায় ম্যালেরিয়া হয় এ হয় হয় তাদেরকে যদি পুনর্বাসন করার ব্যবস্থা দেশে করা যায় তাহলে আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের সাহায্য করে ইউনটিপি সাহায্য করবে এর অর্থ হচ্ছে হববে নেহি বকস এজিৎ হ্যাঁ এটা হববে হুসাইন নয় বক্স এজিৎ এটা বাঙালিদের প্রতি দয়া নয় খ্রিস্টান রাজ্য করার পরিকল্পনা যে বাঙালিদেরকে নিচে নামিয়ে নিয়ে আসো উই উইল প্রোভাইড অল হেল্প খ্রিস্টান শুধু পাহাড়ি এবং খ্রিস্টান ওখানের ভিতরে থাকবে এবং অনেক এনজিও তরুণ পাহাড়িদেরকে খ্রিস্টান করে উচ্চশিক্ষার জন্য নিয়ে গেছে অস্ট্রেলিয়া সুইডেন কোরিয়া ফ্রান্স চীন জাপান নরওয়ে থাইল্যান্ড নিউজিল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে এবং ছাত্রাবাস ছাত্রীবাস করে লাইব্রেরি প্রতিষ্ঠা করে তাদের ধর্মান্তরিত করছে আমি আমার একটা অভিজ্ঞতা আমি যেহেতু এই লাইনে পাঠক এই লাইনের নিয়ে কাজ করি আমি বেশ কয়েক বছর আগে লামা লামা উপজেলা এটা বান্দরবন একটা উপজেলার নাম বম মুখ জাগার নাম রাত্রে মাহফিল করে আমি ছিলাম আমি খোঁজ লিখেছি যে একটু দূরে এক কিলোমিটার দূরে একটা খ্রিস্টানের পল্লী আছে এডুকেশন সেন্টার আছে তো আমি লুঙ্গি পড়ে একটা খাটো জামা গায়ে দিই মাথায় টুপি নাই আমি একা ওখানে গেছি দেখলাম যে ছাত্রাবাস ওই পেড়া আছে ছাত্রীবাস পারমিশন ছাড়া ঢুকে নিষেধ এখন গেটে কেউ নাই আমি খুব সাহস করে ভিতরে ঢুকলাম দেখেছি যেটা ইয়ং গ্র্যাজুয়েট বাচ্চাদেরকে বড় আমি বললাম যে আমি তো পারমিশন ছাড়া এখানে এসেছি আপনাদের কর্মকাণ্ড দেখার জন্য হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই তো আমি দেখলাম সেভেন সিক্স এইট নাইনের ছাত্রদেরকে ওখানে হিন্দু আছে পাহাড়ি আছে সেহারা দেখা চিনা যায় পাহাড়িদের নাকস্যাপটা শোকগুলো ছোটো কপাল বড়ো গায়ের রং ফরসা এরা হচ্ছে মঙ্গোলিয়ান মঙ্গোলিয়ান প্যাটার্ন দেখলেই চিনা যায় আপনি পাঞ্জাব কাশ্মীর আফগানিস্তানের মানুষটা দেখলে চিনতে পারবেন কত কামত উঁচু গায়ের রং ফরসা নাক সুচালো নাক পয়েন্টে নয় সুচালো এগুলো হচ্ছে অ্যান্থ্রোপোলজি আপনি দেখলে চিনতে পারবেন ওখানে দেখি যে প্রার্থনা করছে বাইবেল পড়ে প্রার্থনা করছে এরপর তাদের অঙ্ক শেখায় ইংরেজি শেখায় বাইবেলের উপর প্রার্থনা করে আবার সকাল দশটার আগে তাদেরকে লামা গভর্নমেন্ট হাই স্কুলে পড়ায় এভাবে এভাবে বিভিন্ন পরিবার থেকে বাচ্চা নিই তারা খ্রিস্টান বানিয়ে ফেলছে একবার যারা এই সমস্ত স্কুলের সাথে সম্পৃক্ত হয় তারা আর কোনো দিন আপন ধর্মে ফিরে আসতে পারে না আরো আফসোসের কথা হচ্ছে আমাকে বহু বছর আগে নদমার আমি তো তালিম আমি তো তালিম মল সলমান নদী আমাকে খুব তালাস করে কতটা ঝোকসাবুজোর মাধ্যমে ওই লেডিস ক্লাবের চিড়াং ক্লাবের ওখানে গেছি তো উনি আমাকে বললেন ওয়াস করে করে জীবন শ্বাস করে দিলেন তাবলিগ এস্তামাত এখন চল্লিশ লক্ষও হয় আগামী দিনে যদি চল্লিশ কুটিও হয় এ দেশের খ্রিস্টানদের কোনো অসুবিধা নেই তাবলিগ ইস্তামাত চল্লিশ লক্ষের পরিবর্তে চল্লিশ কুটিও হয় খ্রিস্টানদের কোনো অসুবিধা নেই তা আমি বললাম অসুবিধা কোথায় তিনি বললেন অসুবিধা এক জায়গায় প্রফেসর খালেদ হোসেন যদি চট্টগ্রামে ইন্টারন্যাশনাল একটা কলেজ করেন প্রিন্সিপাল যদি অস্ট্রেলিয়ার হয় ভাইস সৌদি আরবের আল আজারের অম্বল করার জামিয়াতুল ইমামের ফারেক সুদরাজ টিচার হয় বাংলা ইংরেজি ওদের ইংলিশ মিডিয়ামে পড়ায় খ্রিস্টানা তখন নরসরে বসবে তখন তাদের নড়ছড়া শুরু হয়ে যাবে এটা নই নসল পয়দা হয়ে যাবে খ্রিস্টান মিশনারি যে দেশে গেছে সে দেশে স্কুল করেছে তারা স্কুল নাই অথচ গির্জা খুব কম खूब कम तमन की लंडनोर्ड इन चार्चोर्ड इन चार्च आज मुसलमान चार्च केंद्रिकार केंद्रिक बीते नोट करान स्कूले जो मानूष पढ़े আমরা সন্ধ্যা দিতভাবে তাদেরকে আমাদের প্রতি মাইল করে ফেলি আমাদের অনুসারী করে ফেলি একেবারে অনুসারী যদি করতে নাও পারি অন্তত পক্ষে আমাদের বিরোধীতে করবে না এরকম মেজাজ হিসাবে তৈরি করি বাংলাদেশে শত শত স্কুল আছে প্রতিটি জেলায় আছে খ্রিস্টান মিশনারি স্কুল হোলি ক্রস আছে ঢাকাতে আছে খুব মেধাবী ছাত্ররা তাদের নেই होलि क्रस होलि उमेन क्रस एगुलू ख्रिस्टान बनो प्रक्रिया मुसलमाना सन्तानर्माल स्कूले गवर्नमेंट स्कूले ना दिए जो ख्रिस्टान स्कूले दीते खुशी बाग बागे जाए जे जा हमारे सेलाटा एक ख्रीटान स्कूले छात्र करते पेटाओ ख्रीस्टान दे धर्मान्तरित करसटा प्रयस আমাদের মুরব্বী হজরত আলহাজ মোহাম্মদ ইয়নুস সাহেব পটিয়া মাদ্রাসার সাবেক মোহতুমিম আজ থেকে বিশ বছর আগে বান্দরবন একটা মাদ্রাসা করেছেন আলমার্কেজুল ইসলামী কাপ্তাইতে রাঙ্গামাটির অংশ কাপতাই কাপতাইতে তিনি একটা দিনিয়া দ্বারা করেছেন হাসপাতাল করেছেন হাসপাতালে একসময় দাড়িওয়ালা ডাক্তাররা চিকিৎসা করে বিকেলবেলা দাওতে কাজে বের হতো এগুলো এখন বন্ধ হয়ে গেছে পরবর্তী সময়ে দায়িত্ব যাদের হাতে এসেছে তারা হজরত হাজির সাহেবের সেই স্প্রিট বিধি অঙ্গম করতে পারেন নাই দুইটাই হসপিটাল এখন বন্ধ হয়ে গেছে বিল্ডিংগুলো আছে এবং খুব মুসলমান কোন এনজিও যদি পার্বত্য চট্টগ্রামের ভিতরে কাজ করে মুহূর্তের ভিতরে তার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনে আমাদের দেশের বেশ কিছু পত্রিকা প্রথম আলো জনকণ্ঠ এই সমস্ত পত্রিকাগুলো আপনি যদি একটা ইসলামিক এনজিও পার্বত্য চট্টগ্রামে কাজ করার জন্য পাঠান দাওয়াতও দেবে খাদ্য সরবরাহ করবে শিক্ষাও দেবে ক্ষুদ্র ঋণ দেবে আপনি দেখবেন পরবর্তী সময়ে আপনার বিরুদ্ধে বলবে যে গভীর জঙ্গলে জঙ্গিদের আস্তানা পাওয়া গেছে এমনি বলো কিছুদিন পর পর বলে আমার একটা বই বের হচ্ছে অল্প দিনের বিরুদ্ধে বের হবো জোক সাহেব হুজুরের ভূমিকাসহ যোগ সাহেব না আমাদের বহারি সাহেবের ভূমিকাসহ কমি মাদ্রাসার বিরুদ্ধে মির্জার মিথ্যাচার আমি অনেক তথ্যকানা জোগাড় করে দিয়েছি তারপরেও আমাদের সাহস হারালে চলবে না এই মুহূর্তে আমাদের দায়িত্ব হচ্ছে মৌলানা রহমতুল্লাহ কীর আনবি হাজি এমদাদুল্লাহ মহাজরে মক কি আলামা কাসান না আনমতবি শরফুল হক সিদ্দি কি মোহাম্মদ আলী মঙ্গের বানিয়ে নদতলামা মুশি মেহেরুল্লাহ বাংলাদেশের পন্ডিত রিয়াজ উদ্দিন মাসাদি তারা যেবাব এটার চেতনা নিয়ে ইসলাম ধর্ম প্রচারের জন্য খ্রিস্ট ধর্ম जाते के खे फ ना पारे स्प्रीडी सामने आज के सेमिनारे मूल्य लाठी नहीं मिशिल ग्रीजा भांगी समाधान नीत ख्रीस्टर्म प्रचार करते बाधा दीते है, है, है, कोरे, कोरे, दी है लिगल रू आप जोधा नीन अमेरिका बाधा पा अपनी जो, जो रशाह दे बाधा दें पूर्व यूरोपे দেশ নরওয়ে ফিনল্যান্ড আমার ধর্ম আমাকে পালন করতে দেবে না আমাকে ওখানে দাওয়াতি কাজ করতে দেবে না তারা দাওাতি কাজ করার অধিকার তাদের আছে সংখ্যালঘুর অধিকার তাদের আছে তারা তার ধর্ম প্রচার করবে তবে অর্থের বিনিময়ে কাউকে মোবাইলাইজ করা এটা আইনগতভাবে নিষিদ্ধ তা আমাদের এই মুহূর্তে দায়িত্ব হবে মানুষকে সচেতন করা খুব মেদাবি মানুষ ওলামা আলমদের মধ্যে যারা খুব মেধাবী সচেতন এই সমস্ত মানুষদেরকে সচেতন করা তাদেরকে বুঝিয়ে দেওয়া যে দেশে এটা গভীর সরযন্ত্র ক্রিয়াশীল কার্যকর রয়েছে এবং নতুন এটা তুফান আসতেছে তুফান এক দুই দাওয়াতি তৎপরতা এটা দাওয়াত তবলিগ হজরত মাল্লাহ ইলিয়াস রহমতুল্লা আল্লাহ এই সিলসিলায় হোক জামেতুল ইমামের ছাত্রদের মাধ্যমে হোক অথবা অন্য কোনো সংগঠনের ব্যানারে হোক ফেস বুকের মাধ্যমে হোক ব্লগের মাধ্যমে হোক ইউটিউবের মাধ্যমে হোক এগুলো দাও মাধ্যম মিডিয়াম অফ দাওয়া মিডিয়াম অফ প্রপেশন এর মাধ্যমে মুসলমানদেরকে ইসলামের প্রতি মজবুত করতে হবে মোস্তাহাকাম করতে হবে এক নম্বর হচ্ছে তাও তৎপরতা বাড়াতে হবে আমরা আমাদের যেই যেই লাইনে পারি যারা খ্রিস্টান হয়ে যাচ্ছে তারা খুব দুর্বল মানুষ তারা ইসলামের প্রতি তাদের বেশি গেহেরি তাল্লুক নাই এই সমস্ত মানুষকে আমরা ইসলামের দিকে টানতে হবে দুই মানুষকে আমাদের সচেতন করতে হবে তিন আমরা আমাদের লেখার মাধ্যমে আমাদের বয়ানের মাধ্যমে ফেসবুক ব্লগিং ইউটিউব টেলিভিশন পত্রিকা এর মাধ্যমে আমরা যার যার হাসিয়ত যে যে অবস্থানে আছি এই হক কথাগুলো মানুষের মাঝে তুলে ধরতে হবে এবং একটা ঐক্যের ভাব সব জায়গায় ভিন্নতা নয় দল আমার থাকুক পীর সাহেব আমার থাকুক প্ল্যাটফর্ম আলাদা থাকুক দুনিয়ার সমস্ত মুসলমান এবং আলহামদুলিল্লাহ চট্টগ্রামেও কিছু প্রতিষ্ঠান হয়েছে আরবি বাংলা ইংরেজি প্রতিষ্ঠান হয়েছে আরো হওয়া দরকার আরো হওয়া দরকার তাহলে মানুষ খ্রিস্টান মিশনারিতে না এখানে দেবে যে আমার ছেলে ভালো ইংরেজিও শিখলো কোরআন শরীফও শিখলো এরকম নতুন স্কুলও আমাদের করতে হবে মাদ্রাসা তো আমাদের করতে হবেই এলমে দিনের জন্য নতুন স্কুলও আমাদের করতে হবে পাকিস্তানের হজরত রফি রফিউসমানী সাহেবের মাদ্রাসায় অঙ্গনে একটা স্কুল আছে ক্লাস টেন পর্যন্ত রফি ওসমানী তো উসমানী সাহেবের বক্তব্য হচ্ছে যারা মাদ্রাসায় পড়বে না স্কুলই পড়তে চায় মাদ্রাসার ছাত্রদের তুলনায় স্কুল কলেজের সংখ্যা তো হাজার গুণ বেশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবছর দুই হাজার কত গত বছর ল ডিপার্টমেন্টে আবেদন করল বিশ তিরিশ হাজার ছাত্র আসন সংখ্যা একশো আসন সংখ্যা একশো এত হার্ট প্রশ্ন করলো মাত্র একশো তেরো পাশ করেছে ভর্তি করেছে একশো জন এক একটা আসনের জন্য কয়েকশো ছাত্র এই সমস্ত ছাত্রদের মাঝে আমরা কিভাবে দাওাতি কাজ করতে পারি এই চিন্তা আমাদের মাথায় রাখতে হবে তারা মাদ্রাসায় পড়বে না তারা স্কুলে পড়বে এরকম ইসলামিক স্কুল রিলিজন বেস স্কুল কলেজ আমাদের করা দরকার আমরা করলে পারব রফিউসমানী সব যে স্কুল করেছেন সেই স্কুলে ক্লাস টেন পর্যন্ত একশো ভাগ ছাত্র পাশ সব এ প্লাস গাড়ি নিয়ে মানুষ এসে পা ধরে যে আমার ছেলেকে আপনি একটু अपना स्कूले भर्ती करान सब छात्र रेसिडेंसियल दार लोक करा जो पोशाक पढ़े स्कूल छात्र पोशाक पड़ते हैं मिसवर्क करते हैं सुन्नतर परल करते हैं दर्शी कितबर बहरे आो किस इसलमिक कितब तरह बाध्यतामूलक पढ़ते हैं टेन पर्त वन टेन पर्त जदि दिन माह एक जो मानुष गड़े उठे एरपर से डाक्त है सैन्य अफिसार है पाकिस्तान सचिव है तर कलिजार भरे ईमान आलो थ ये अग्रसर होते এবং এগুলো মিডিয়ার জগত জায়জ না জায়জ তো ফতোয়া এই এই ভিডিও সরিয়া সর আন জায়স না যায়জ কিছু নেই সরান জায়জ এটা দিয়ে আমরা টেলিভিশনের মাধ্যমে কোটি কোটি মানুষের কাছে আমরা দাওয়াত পৌঁছাতে পারি এটা একটা খুব পাওয়ারফুল মাধ্যম আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন আমার কাছে একটা লিস্ট আছে চট্টগ্রামে পার্বর্তী চট্টগ্রামে বিয়াল্লিশটা লোকাল সতেরোটা এনজিও सतर का नैशनल मोटा एनजीओ क्या करके जिला प्रशासक रिपोर्ट जिला प्रशासक ग्लोबल ग्लोबल भिलेज सम्पर्ल से को तथ्य नहीं हजार एगारो साले कार्यक्रम तथ्य नाई दुहजार एगारो साले परवर्ती कार्यक्रम तत्व नहीं आ सबग এগিয়ে এসেছে পার্বতীয় চট্টগ্রামে এটা আলাদা করে ইন্দোনেশিয়ার পূর্বতি মেরোর মতো একটা স্বাধীন রাষ্ট্র করার জন্য তারা তৎপর রয়েছে আমরা যদি এখনই সচেতন হই ইনশাল্লাহিস এই অপতৎপরতা ইনশাআল্লাহ আজিজ আমরা বন্ধ করে ইসলামের তাওয়া তবলিকের পথ আমরা খোলাশা করে দিতে পারবো আল্লাহ তালা আমাদের তহফিক